আলহামদুলিল্লাহ সকল অনুগ্রহের সরবরাহকারী এমন বলা হয় যে কিন্তু হাবিব ইবনে আল শাহিদ একে হাসান বলেছেন বলেন আলহামদুলিল্লাহ সকল অনুগ্রহের সরবরাহকারী এবং লা ইহা ইহ্নাতের সরবরাহ এই উক্তির মর্মার্থ বিশিষ্ট একটি হাদিস বর্ণিত হয়েছে রসুলসল্লাহ আলহ্লাম হতে আনাস রাজি আল্লাহ আনহু আবু জর রাদি আনহু এবং অন্যান্যদের কাছ থেকে যদিও এই হাদিসগুলোর সবগুলোর দুর্বল। আল্লাহর নিম্ন আয়ার দ্বারা এই উক্তির মর্মার্থ সমর্থিত হয়েছে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 নিশ্চয় আল্লাহ মমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন তাদের জন্যে জান্নাত আছে এর বিনিময়ে তারা আল্লাহর পথে যুদ্ধ করে নিধন করে ও নিহত হয় তাওরাত ইনজিল ও কুরআনে এ সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহর অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে তোমরা যে সৌদা করছ সেই সৌদার জন্য আনন্দিত হও এবং এটাই তো মহাসাফল্য এখানে জান্নাতকে একজন ব্যক্তিসত্ত্বা ও তার বৃত্ত বৈভবের মজুদ হিসেবে নির্ধারণ করা হয়েছে আল্লাহ সুবাহানা তার বদন্যতা ক্ষমা দয়া এবং উদারতার দ্বারা তার বান্দাদের এমন এক পথের দিকে ডাকছেন যা তাদেরকে তার প্রজ্ঞা পালনে অনুপ্রাণিত করবে এক্ষেত্রে তিনি তার সাথে এমন এক ভাষা ও ধ্যান ধারণাকে সম্পর্কিত করেছেন যেন তারা অনায়াসে বুঝতে পারে এক্ষেত্রে তিনি নিজেকে বসিয়েছেন একজন ক্রেতা ও ঋণ এর স্থানে এবং তাদেরকে বসিয়েছেন বিক্রেতা ও ঋণদাতাদের স্থানে এটাই তাদেরকে তাদের রবে সারা দিতে সাহস যুগায় এবং দ্রুতবেগে তারা তার আজ্ঞানুবর্তিতা গ্রহণ করে যে কোনো উপায় হোক বাস্তবিক পক্ষে সব কিছুর মালিক আল্লাহ আর তার অনুগ্রহ ও দয়া হতে প্রদত্ত প্রত্যেক ব্যক্তি ও তার সম্পত্তির মালিকানা তার এবং এই কারণে চরম দুর্দশার সময় তিনি আমাদেরকে এই বলতে আদেশ করেছেন যে যারা তাদের উপর বিপদ আপত্তিত হলে বলে আমরা তো আল্লাহরি এবং নিশ্চিতভাবে দিকে প্রত্যাবর্তনকারী তা সত্ত্বেও তিনি প্রশংসা করেন তাদেরকে যারা তাদের যান ও মাল ব্যয় করে আল্লাহর রাস্তায় তাদেরকে তিনি তুলনা করেছেন বিক্রেতা ও ঋণদাতার সাথে সুতরাং এরকম একজন মানুষকে তুলনা করা হয়েছে এমন একজন ব্যক্তির সাথে ব্যক্তি করার মতো সম্পদ আছে এবং যার সম্পদ নেই তাকে দাঁড় দেওয়ার মতো সামর্থ্য রাখে একইভাবে সমস্ত কার্য সংগঠিত হয় আল্লাহর অনুগ্রহ ও দয়ার ফলস্বরূপ তথাপি তিনি তাদের প্রশংসা করেন যারা এগুলো সম্পাদন করে ওই কর্মগুলো দ্বারা তাদেরকে গুণান্বিত করেন এবং তাদেরকে তার অনুগ্রহের প্রতি বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য নির্ধারণ করেছেন অনুগ্রহ শব্দার্থের ব্যাখ্যার ইবনে মাজাহতে উল্লেখ আছে আঙাসর লহ আনুহে বর্ণিত নবী সাল্লু আলহিহসাল্লাম বলেন এমন আর কোনো অনুগ্রহ নেই যা আল্লাহ তার বান্দাকে প্রদান করেন আলহামদুলিল্লাহ বলার কারণে মেনে নেয়া যে তিনি জানিয়েছেন। নিয়েছেন তা অপেক্ষা তিনি যা দিয়েছেন তা অধিক ভাল ওমর ইবনে আবদুল আজিজ এবং সালাফদের মধ্যে অনন্যরা একে আল হাসান বলেছেন অতীত বর্তমান অসংখ্য আলিঙ্গন এই হাদিসের মর্মার্থ নিয়ে সমস্যা তৈরি করেছেন কিন্তু একে যদি পূর্বের আলোচনার আলোকে বোঝা যায় তাহলে এর অর্থ পরিষ্কার হাদিসের উল্লিখিত অনুগ্রহ হচ্ছে দুনিয়াবী অনুগ্রহ এবং বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা অন্যতম ধর্মীয় অনুগ্রহ দুনিয়াবি অনুগ্রহ অপেক্ষা ধর্মীয় অনুগ্রহ উত্তম বান্দা আল্লাহর প্রশংসা স্পষ্ট করে উচ্চারণ করার কারণে আল্লাহ বান্দার উপর অনুগ্রহ আরোপ করেছেন বান্দার এই মৌলিক অনুগ্রহের জন্য আল্লাহ তাকে আরও উচ্চ মর্যাদাসম্পন্ন অনুগ্রহের জন্য বিবেচনা করেছেন এই কারণে এই ব্যাখ্যায় উল্লেখিত হয়েছে প্রশংসা সূচক আল্লাহামদুলিল্লা তার অনুগ্রহের জন্য উপযুক্ত ও পর্যাপ্ত তার শাস্তি দমন করে এবং তার অতিরিক্ত সংযোজনের জন্য বিনিময় হিসাবে কাজ করে এই আলোকে বোঝা যায় প্রশংসা সূচক বাক্যের উচ্চারণ হল জান্নাতের জন্য মজুত কর্ম ও জান্নাত উভয় আসে আল্লাহর অনুগ্রহ থেকে অতএব আল্লাহর অনুগ্রহ ও দয়ার দ্বারা বিশ্বাসী বান্দাদের জান্নাত এবং কর্ম নির্ধারিত হয় এই কারণে জান্নাতের অধিবাসীরা সেখানে প্রবেশ করেই বলবে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 তারা বলবে প্রশংসা আল্লাহরি যিনি আমাদেরকে এই পদ দেখিয়েছেন আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা কখনো পথ পেতাম না আমাদের প্রতিপালকের রসলগ্রন্থ সত্যবাণী এনেছিলেন যখন তারা স্বীকার করবে যে তাদের জন্য জান্নাত নির্ধারিত হয়েছে আল্লাহর অনুগ্রহের দ্বারা এবং তার অনুগ্রহ দ্বারা তাদের মধ্যে ঐক্য নির্ধারণ করা হয়েছিল মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়ে একটি বিহিত করার জন্য এর অর্থ হল তার হৃদায়াত এবং তার প্রশংসা করার পর তাদেরকে এই বলে পুরস্কৃত করা হবে যে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যা করতে তারই জন্যে তোমাদের এই জান্নাতের উত্তর অধিকারী করা হয়েছে তাদের কৃতকর্মগুলো তাদের গুণ হিসাবে গুণ্য করা হবে এবং সেগুলোর যথার্থ মূল্যায়ন করা হবে সার্বিকভাবে বিবেচনার পর কোন কোন সালাহ বলে। যখন কোনো বান্দা গুণা করে এবং বলে হে আল্লাহ এটা তোমারই হুকুম তখন আল্লাহ বলবেন তুমি সে যে গুণাহ করলে এবং আমাকে অমান্য করলে এখন বান্দা যদি বলে হে আল্লাহ আমি ভুল করেছি গুণা করেছি এবং মন্দ কাজ করেছি তখন আল্লাহ এই বলে সাড়া দিবেন।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 এরপর অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে এই আয়ের থেকে দেখা যায় বান্দাদের সেসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেগুলো তারা এই দুনিয়াতে ভোগ করেছে তারা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিল না করেনি যে কেউ যার প্রয়োজন ছিল কৃতজ্ঞতা প্রকাশ করার প্রত্যেক নিয়ামতের জন্য যেমন ভালো স্বাস্থ্য সুস্থ মন ভালো জীবিকা এবং তাছাড়া আদ্যপ্রান্ত পরীক্ষিত হবে এবং জেনে রাখা উচিত যে তার সমস্ত সৎকর্ম একত্রে এসব নিয়ামতের কিছু সংখ্যকের ঋণও পরিশোধ করতে পারবে না হতে পারে মানুষটি স্বাস্থ্যের উপযুক্ত খারাইতি কিতাব শুকুর আবদুল্লাহ ইবনে আমর হতে উল্লেখ করেছেন যে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন বিচার দিবসে বান্দাদের একত্র করা হবে এবং সে মহান ও সর্বশক্তিমান আল্লাহর সামনে দাঁড়াবে তিনি তার ফেরাস্তাদের বলবেন আমার বান্দার কৃতকর্মসমূহ এবং তার উপর আমার নিয়ামতসমূহ হিসাব করো তারা দেখবে এবং বলবে তাকে আপনার পক্ষ থেকে যে নিয়ামতগুলো দেয়া হয়েছিল এগুলোর সমষ্টি তার একটির সমানও নয় তখন তিনি বলবেন তার ভালো কাজ ও মন্দ কাজ হিসাব কর তারা হিসাব করবে এবং একই অবস্থা দেখবে যার ফলে তিনি বলবেন হে আমার বান্দা আমি তোমার ভালো কাজগুলোকে গ্রহণ করেছি এবং মন্দ কাজগুলোকে ক্ষমা করে দিয়েছি আমি তোমাকে আমার অনুগ্রহ দান করেছি তাপার নিতে উল্লেখ আছে ইডনি উমার রেলাহ আনহাতে বর্ণিত নবী সাল্লু আলিয়া সাল্লাম বলেন বিচার দিবসে একজন ব্যক্তিকে এত সৎকর্মসহ আল্লাহর সামনে হাজির করা হবে যে সে এগুলোকে একটি পাহাড়ের উপর স্থাপন করলে তা পাহাড়ের জন্য বোঝাস্বরূপ হয়ে যেত তারপর আল্লাহ অনেক নিয়ামতের মধ্যে একটিমাত্র নিয়ামতকে হাজির করা হবে এবং তা তার প্রায় সমস্ত কৃতকর্মকে ধুলিশ্ব করে দিত যদি না আল্লাহ দয়া করে সেগুলোকে ফুলে ফাঁপিয়ে না দিতেন এমনি আবু আল দানিয়াহ আনাসরদ্দিআল্লাহ আনহদে বর্ণনা করেন যে নাবী সাল্লাহু আলহাল্লাম বলেন বিচার দিবসে সৎকর্ম ও অসৎকর্মের পাশাপাশি অনুগ্রহকে অগ্রবর্তী করা হবে আল্লাহ তার অনুগ্রহের মধ্যে শুধু একটি কথা বলবেন তুমি তোমার ন্যায্য পাওনা তার ভালো কাজগুলো থেকে নিয়ে নাও এবং এটা তার সমস্ত ভালো কাজকে নিয়ে যাবে তিনি আরও উল্লেখ করেন ওয়াহাব ইবনে মুনাহিব বলেন এক বান্দা পঞ্চাশ বছর আল্লাহর ইবাদত করেছিলেন আল্লাহ তাকে এই বলে অনুপ্রাণিত করেছিলেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বান্দা জিজ্ঞাসা করেন হে সষ্টা আপনার ক্ষমা করার কি আছে আমি কোনো গুনাহ করি অতপর আল্লাহ তার ঘরের একটি শিরাকে হুকুম করলেন যন্ত্রণাজনকভাবে স্পন্দন করতে যেন সে ইবাদত করতে না পারে এবং ঘুমাতে না বলে অচিরে এটি ভালো হয়ে গেল এবং একজন ফেরস্তা তার কাছে আসলো এবং তার কাছে সে তার শিরা সম্পর্কে অভিযোগ করল ফেরেস্তা তাকে বলল তোমার মহান ও সর্বশক্তিমান সৃষ্টিকর্তা বলেন তোমার গত পঞ্চাশ বছরের ইবাদত তোমার এই শিরা উপসিরা ওই শিরা উপসমের সমান জাবির রাজিউল্লাহ আনহতে বর্ণিত হাকিম এ উল্লেখ আছে নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেন যে ইব্রাহীল আলাহাল্লাম বলেন এক বান্দা পাঁচ বছর আল্লাহর ইবাদত করেছিলেন পাহাড়ের উপরে এবং সমুদ্রের মধ্যে হতে এরপর সে আল্লাহর কাছে সিদ্ধাবত অবস্থায় মৃত্যু কামনা করলেন প্রত্যেক উঠা সময় আমরা তাকে অতিক্রম করলাম এবং আমরা লিখিত পেলাম যে বিচার দিবসে সে পুনর্তিত হবে এবং মহান ও সর্বশক্তিমান আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবেন আমার ক্ষমার উৎকর্ষে আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করো বান্দা বলবে হে আমার পালনকর্তা বরং আমার কৃতকর্মের উৎকর্ষে এই ঘটনা তিনবার ঘটবে তারপর আল্লাহ তার ফেরাস্তা থেকে বলবে তার কৃতকর্মের বিপরীতে আমার নিয়ামত অর্জন করো এবং তারা দেখবে যে দৃষ্টিশক্তির নিয়ামত একাই তার পাঁচ ছ বছরের ইবাদতকে নিয়ে নিয়েছে শরীরের অন্যান্য নিয়ামত এখনো বাকি আছে তিনি বলবেন আমার বান্দাকে আগুনে দাও তাকে টেনে হিঁচড়ে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর সে আর্তনাদ করতে থাকবে আপনার ক্ষমার উৎকর্ষে আমাকে জান্নাতে প্রবেশ করান আপনার ক্ষমার উৎকর্ষে আমাকে জান্নাতে প্রবেশ করান তারপর সে জান্নাতে প্রবেশ করবে জিব্রাহিল এই বলে চলে গেলেন হে মোহাম্মদ সবকিছু আল্লাহর ক্ষমার কারণেই ঘটে পূর্বে যা কিছু সংগঠিত হয়েছে তার সবকিছু যে বুঝে তারা প্রত্যেকে নিজেরাই উপলব্ধি করবে যে তার কৃতকর্ম তা যতই মহান হোক না কেন তার সফলতার জন্যে যোগ্যতার ক্ষেত্রে এবং জান্নাতে প্রবেশের জন্য অথবা আগুন থেকে নাজাতের যাতের জন্যে পর্যাপ্ত নয় উদাহরণস্বরূপ সে আর কখনোই তার কৃতকর্মের উপর মাত্রাতিরিক্ত ভরসা করবে না বা তাদের দ্বারা প্রভাবিত হবে না এমনকি যদিও বা মহান ও বিস্ময়কর হয় যদি এই ঘটনা হয় বহু সংখ্যক মহৎ কাজের অবস্থা তাহলে বহু সংখ্যক তুচ্ছ কাজ নিয়ে একজনের কী ভাবা উচিত এই ধরনের মানুষের তার ইবাদতের হীনতা বিবেচনা করা উচিত এবং অনুতাপ ও অনুসচনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা উচিত কৃতজ্ঞতা একটি অন্যতম বড় বহু সংখ্যক মহৎকাজের অধিকারী যে তার সর্বদা অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্যস্ত থাকা উচিত বান্দাকে কৃতজ্ঞতা প্রকাশের প্রসঙ্গই বান্দাকে কৃতজ্ঞতা প্রকাশের সংগতি দেয়া হলো আল্লাহর পক্ষ থেকে তার প্রতি অন্যতম বড় নিয়ামত এটা তার উপর ফার্দ যে সে কৃতজ্ঞতার সহিত এই কাজগুলো সম্পূর্ণ করবে এবং ন্যায্য কৃতজ্ঞতা প্রকাশের অভাব উপলব্ধি করবে ওয়াহ ইবনে আবু ওয়াদকে যখন একটি বিশেষ কাজের প্রতিদান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো।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 হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং তার প্রতি দয়া প্রদর্শন করুন এবং তার কর্মের উপর তাকে ছেড়ে দিবেন না জাইদ ইবনে সাবিদ রাহান হতে বর্ণিত আবু দাউদে উল্লেখিত আছে যে আল্লাহর রসুল সাল আলহ সাল্লাম বলেন। আল্লাহ যদি দুনিয়া ও জান্নাতের অধিবাসীদের শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি যে কোনো উপায়ে রকম নিষ্ঠুরতা ছাড়াই তা করতে পারতেন যদি তাদের প্রতি দয়া দেখাতে চান তাহলে তার দয়া তাদের কৃতকর্ম অপেক্ষা উত্তম জাবির রদান হতে বর্ণিত হাকিমে উল্লেখ আছে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 তার তারপর রসল্লাহ সাল সাল্লাম বললেন দাঁড়াও তোমাকে ক্ষমা করা হয়েছে পাপের বিবচনায় আমি ছিলাম প্রাচুর্যময়ী কিন্তু আমার রবের ক্ষমা তার চেয়ে অধিক প্রাচুর্যময় আমার কর্মের কাছে ছিল না কোনো প্রত্যাশা তবে আল্লাহর দয়া আমাকে দিয়েছে প্রতীক্ষা এক দশমিক আল্লাহর অনুগ্রহের স্বীকারোক্তি নিজেদের মধ্যে এখন যে উন্নতনীতি নীতি প্রতিষ্ঠিত হয়েছে সেটাই এই কাজের পরিচিতি আগুন হতে নাজাদ এবং জান্নাতে প্রবেশকে অপরিহার্য করে তোলা নয় জান্নাদের সর্বোচ্চ স্তরে উত্তরণকে অপরিহার্য করে তোলা তাদের স্তরে যা কাছে আনি এবং দুনিয়ার দুনিয়ার পালনকর্তার মুখ থেকে এবং এটা জানা যে শুধুমাত্র আল্লাহর দয়া অনুগ্রহ ও ক্ষমাশীলতার মধ্যে দিয়ে অতিক্রম করতে পারলে তা পাওয়া সম্ভব এর জন্যে এখন প্রয়োজন মমিনদের স্বীয় কর্ম সম্পর্কে উচ্চ ধারণা ত্যাগ করা এবং শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ ও নিয়ামতের দিকে দৃষ্টি ফিরিয়ে আনা একজন জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কাজটা উত্তম তিনি উত্তর দিলেন মহান ও সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহ অনুধাপন করা কোনো উপায়ে পারো কিছু পরিমাণ দান করতে যুগ সাজক করবে যুগ সাজক করবে সে অসারীর সাথে সুবিজ্ঞের যখন সব কিছু বোধগম্য হয় ই বান্দার জন্য এটা ফরজ যে বান্দা আগুন থেকে নাজাত ও জান্নাতে প্রবেশ করতে চায় সে তার প্রবরণ নিকটবর্তী হতে চায় তার মুখ দর্শন করতে চায় এসব পেতে হবে এমন এক উপায় গ্রহণ করে যা অর্জন করবে আল্লাহর দয়া অব্যাহতি ক্ষমা সন্তুষ্টি এবং ভালোবাসা এই পথেই সে তার বাদান্যতা অর্জন করবে আল্লাহর নির্ধারিত বিভিন্ন কর্মকাণ্ড করাই হলো সেই পথ শুধুমাত্র সেই সব কাজ যেগুলি তিনি তার রাসুল সল্লাহ আলাইস্লামের উপর নাজিল করেছেন শুধুমাত্র ওইসব কর্মকাণ্ড যা সম্পর্কে রাসুল সাল আলাই সাল্লাম বলেছেন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওইসব কর্মকাণ্ড যা তার সন্তুষ্টি ও ক্ষমা অর্জন করে ওইসব কর্মকাণ্ড যা তিনি ভালোবাসেন এবং যা তার সন্তুষ্টি ও ক্ষমা অর্জন করে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী আমার শাস্তি যাকে ইচ্ছা দিয়ে থাকি আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুকে ব্যপ্ত সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা তাকুয়া অবলম্বন করে সুতরাং একজন বান্দার উপর এটা ফার্ক যে সে তাকুয়ার ওই সকল চারিত্রিক বৈশিষ্ট্য এবং ধার্মিকতা খুঁজে বের করবে যা আল্লাহ তার কোরআন অথবা তার রসুলসাল আলসালামের উপর নাজিল করেছেন এবং তিনি যা কিছু নিজের করে গেছেন এসব আমল করার মাধ্যমে মহান ও সর্বশক্তিমান আল্লাহর করতে হওয়া একজন মোমিনের লক্ষ্য পৌঁছানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই